जान कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल आल कुरान जीवन घनी विधि विधान প্রতি বুদ্বান ও শুক্রবার রাত সাড়ে টায় আপ পুন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবীন্ন ও আল্লাহ ও আল্ আলহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক পৃষ্টিভির থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের এই পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক আমরা বিগত পর্বে। একদম শেষ দিকে আলোচনা ওপেন করেছিলাম আল কাওয়ায়দুলা তথা ইসলামী আইনের নীতিমালার কিছু প্রকারভেদ এর মধ্যে এক নম্বর হচ্ছে আল কাওয়ায় বা সবচেয়ে বড় কিছু নীতিমালা বা ব্যাপক নীতিমালা এটাকে ইংরেজিতে বলা হয়েছে দ্য মেজর কম্প্রিহেন্সিভ লিগাল ম্যাক্সিমস এই নীতিমালাগুলো কেউ বলেছেন পাঁচটা কেউ বলেছেন ছয়টা কিন্তু অধিকাংশ হলামাদের বক্তব্য হচ্ছে এটি পাঁচটা আমরা সে পাঁচটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে ব্যাপকভাবে পাঁচটির উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর সকল বিষয় নিরূপ করা হয় তার তারকল্প দ্বারা দ্বিতীয় হচ্ছে আল ইয়াকুল ও বিশ্বাক ইয়াক মানে হচ্ছে প্রত্যয় বা দৃঢ় বিশ্বাস লাইয়াজুল এটা বিদরিত হয় না বিশ্বাস মানে হচ্ছে সন্দেহ সংশয় সন্দেহ সংশয় দ্বারা ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস এটা বিদিত হয় না উঠে যায় না রহিত হয় না ইয়াকিন ইয়াকিনের জায়গায় থেকে যায় বরং রহিত হয় এখানে শাক বা সন্দেহ শোভা তাহলে দর্শক আমরা যদি এই কায়দাগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো আল ইয়াকিনু লাইয়াজু বিশ্বাক এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে আল মশাকাতু তাজিলবুসির এই উদাহরণটা আমরা বারবার বলেছি আলমাশাক্কা মানে কষ্ট বা প্রবলেম বা সমস্যা ইত্যাদি তাই যে লেবু আনয়ন করে আত্মাইসির সহজতাকে সহজতাকে কষ্ট আনয়ন করে অর্থাৎ যখনই কোনো কষ্ট বা সমস্যা ইসলামী সারিয়ার কোনো একটা বিধান পালন করতে গিয়ে আমরা ফেস করব এবং সেটা যদি অস্বাভাবিক কষ্ট হয় তখন স্যারিয়া সেটিকে উঠিয়ে রহিত করে সে জায়গায় যেটা মানুষের জন্য সাধ্যের মধ্যে থাকবে সেটাকে স্যারিয়ার অনুমতি দিয়ে দেয় সে রুলিংসটা নতুন একটা রোলিংসটা দিয়ে তার প্রতিস্থাপন করে এ হলো তিনটা চতুর্থ হচ্ছে আব্দারু ইউজাল আবদারারু ইউজাল কেউ কেউ এই বিষয়টাকে লিখেছেন লাদা ও লাদার এই চতুর্থ কম্প্রিহেন্সিভ লিগাল ম্যাক্সিম বা ইসলামী আইনের বড় বা ব্যাপক নীতিমালা হলো আবদারারু ইউজাল অর্থাৎ দরার মানে হচ্ছে ক্ষতি যখনই কোনো ক্ষতি হবে সেটা রহিত হবে সেটা দূর করে দেওয়া হবে সারিয়ার এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ড যে যখনই কোথাও কোনো ক্ষতি দেখা যাবে ক্ষতি পরিদৃষ্ট হবে তখন সেটাকে তুলে নেওয়া হবে সেটাকে রহিত করা হবে আলদার ইজালের অর্থ সেটা আর কেউ কেউ এখানে ওই কায়দাটাকে ব্যবহার করেন যেটা রাসু সাল্লা সাল্লামের একটা হাদিসও ঘটে ওাল্লা যে কোনো ক্ষতি করা যাবে না নিজের এবং অন্যেরও ক্ষতি করা যাবে না নিজের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে কোথাও কোনো ক্ষতি কারো করা যাবে না সেই ক্ষতিটা রিমুভ করতে হবে সেই ক্ষতিটাকে রহিত করতে হবে বা তুলে নিতে হবে এটা হচ্ছে চতুর্থ কায়দা বা চতুর্থ নীতিমালা পঞ্চম হচ্ছে আল্লা তো মহাক্কামা আল আয়াদা আয়াদা মানে হচ্ছে কাস্টমস কাস্টমস আর ডিটারমাইন্ড তার মানে হচ্ছে যে প্রথাগুলো আছে সে প্রথাগুলো যদি কোরআন এবং সন্ন্যার সাথে কন্ট্রাডিক্টরি না হয় যতক্ষণ না কন্ট্রাডিক্টরি হবে ততক্ষণ পর্যন্ত সেগুলো মেনে চলতে কোনো বাধা নেই বরং কোনো কোনো ক্ষেত্রে যেমন বেচা কিংবা আরও অন্য অন্য আমালাতের ক্ষেত্রে এগুলো রেকমেন্ডেড হবে এগুলো মেনে চলাটাই হবে সুন্দর আখলাকের পরিচয় যতক্ষণ সেগুলো সম্মত থাকবে তাহলে সরিয়তসম্মত কাস্টমসগুলো যে কাস্টমসগুলো সম্পর্কে হয়তো সারিয়া সরাসরি আমাদেরকে হা না কিছুই বলিনি কিন্তু সেরিয়ার সকল মূলনীতির সাথে এগুলো সংগতিপন্ন এই ধরনের প্রথা এই ধরনের প্রচলনগুলো সেরিয়াতে বৈধ হবে কখনো কখনো সেটা রেকমেন্ডেড হবে তার অবশ্য কিছু নীতিমালা আছে যখন আমরা এই বিধানটা অথবা এই নীতিমালাটা যখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তখন সে কন্ডিশন এবং সে পরিস্থিতিগুলো সবগুলো আপনাদের সামনে প্রিয় দর্শক আমরা উপস্থাপন করবো তাহলে আমরা প্রথম প্রকার যেটা বড় এবং ব্যাপক নীতিমালা সেগুলো পাঁচটা পেলাম রিপিট করছি যাতে করে আমরা সকলেই ভালো করে বুঝতে পারি তুলে নেওয়া হবে না দূরীভূত হবে না বরং প্রত্যয় প্রত্যয়ের জায়গা থাকবে তিন নম্বর হচ্ছে আলমাসীর কষ্টের কারণে মানুষ সহজতা পাবে অথবা কষ্ট মানুষের জন্য সহজতা নিয়ে আসবে চার নম্বর হচ্ছে আবদরার ইউজাল যে কোনো ক্ষতি সেটি তুলে নেওয়া হবে প্রতিহত করা হবে পাঁচ নম্বর হচ্ছে আল্লাত মহাক্কামা মানুষের মাঝে প্রচলিত যে প্রথা আদাত সেটা অনুসরণ করতে কোনো বাধা নেই সেটা অনুসরণ করা হবে বা সেটা প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ না কোরআন সন্ন্যার সাথে তা কন্ট্রাডিক্টরি হয় এ হল মোটামুটি পাঁচটা বৃহৎ নীতিমালা এর আন্ডারে আরও অনেকগুলো ছোটো ছোটো নীতিমালা আছে এবং সেটাই হচ্ছে দ্বিতীয় প্রকার ইসলামিয়ায় নীতিমালা সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার সেই দ্বিতীয় প্রকারগুলো হলো আল কাওয়ায়দ আল মুন্দারেজা তাহাতদা আলকুল্লিয়াল কোবরা বৃহৎ কায়দাগুলোর আন্ডারে ছোট ছোট কিছু নীতিমালা আছে এগুলোকেই বলা হচ্ছে আল কাওয়ায়দুল মন্দারে যা ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি ম্যাক্সিমস অর্থাৎ ছোট ছোটো কিছু নীতিমালা যেমন আমরা বলব যে আলমাশাকিব তেসির এর আন্ডারে একটা উদাহরণ হচ্ছে আলদরুরাত বেহাল মাহদুরাত মানুষ যদি খুবই জরুরি সিচুয়েশানে কঠিন অবস্থায় পড়ে যায় তাহলে তখন তার জন্য অনেক নিষিদ্ধ বস্তু স্বল্প মাত্রায় জায়জ হয়ে যায় যেমন একটা বৃজন মরুভূমিতে কেউ পড়ে গেল যে কোনো কারণেই হোক সে একা কি সেখানে কোনো কিছুই সে পাচ্ছে না খাওয়ার জন্য সেখানে যদি মৃত কোনো গবাদি পশু সে পায় অথবা অন্য যে কোনো কিছু পায় গবাদি পশুর বাইরে অন্য পশু মৃত দেহ যদি সে পায় তাহলে সে সেখান খেতে পারবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ খেতে পারবে কারণ এটা তার জন্য দারুরা সিচুয়েশান এটাকে বলা হচ্ছে আদারু রাত এবং না খেলে সে মারা যাবে ফলে সে ততটুকু খাবে যতটুকু খেলে সে তার নিজেকে রক্ষা করতে পারবে তাহলে এই যে একটা কায়দা এটা কিন্তু বৃহৎ কায়দা নয় এটা হচ্ছে ছোট একটা কায়দা যেটা আমরা বললাম সিচুয়েশন জরুরি অবস্থা এই জরুরি অবস্থা প্রয়োজন মেটানো হবে যতটুকু দরকার ততটুকু যতটুকু তো সেই জরুরাতটা মিটে যাবে ততটুকু তার থেকে বেশি না যেমন যতটুকু খেলে তার জীবনটা মোটামুটি টিকে থাকবে আনটিল সে কোনো লোকালয়ে যাবে অর্থাৎ সে কোনো লোকালয়ে যাওয়া পর্যন্ত ততটুকু সে খাবে বেশি খাবে না প্যাটপুরে মজা লাগলো হঠাৎ করে খেতে খেতে নিষিদ্ধ জিনিস এখন তো সিদ্ধ হলো খেতে খুব মজাই তো লাগছে দেখি তাহলে কি খুব বেশি খাবে এটা খাওয়া যাবে না প্রিয় দর্শক এটাই হচ্ছে আপনারুরা এত পোকাদার বেকার এভাবে প্রত্যেকটা বড় বড়ো নীতির আন্ডারে বৃহৎ নীতির আন্ডারে ছোট ছোট অনেকগুলো সাবসিডিয়ারি নীতি আছে যেগুলোকে সাবসিডিয়ারি ম্যাক্সিম হিসাবে আমরা উল্লেখ করছি এবং সেটাও আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব প্রত্যেক বৃহৎ নীতিমালাগুলো যখন আমরা আলোচনা করতে থাকব। তার আন্ডারে এই ছোট ছোটো নীতিমালাগুলো দলিল সহ সবগুলো আমরা উল্লেখ করব এই হচ্ছে দ্বিতীয় প্রকার তৃতীয় আরেকটা প্রকার আছে সেই প্রকারটা হচ্ছে এগুলো মুস্তাকিল অর্থাৎ এগুলো বৃহৎ নীতিমালা নয় বৃহত্তের আন্ডারে মানে ছোটো নীতিমালাও নয় বরং এগুলো তার বাইরে কিছু নীতিমালা যেগুলোকে অনেকেই বলছেন আল কয়েদ আল আম্মা অর্থাৎ সাধারণ ম্যাক্সিমস কিন্তু এগুলো স্বতন্ত্র এগুলো কারো আন্ডারেও নয় আবার এগুলোর আন্ডারেও কোনোটা নেই তবে এগুলোর আন্ডারে কোনোটা নেই সেটা আমরা বলবো না আমরা দেখবো যে এগুলোর মধ্যে এই সাধারণগুলোর মধ্য থেকেও ওলামারা কিছু কিছু কায়দা কুললিয়া কুবরা তারা বলেননি অর্থাৎ বৃহৎ বলেননি কিন্তু কায়দা কুললিয়া কম্প্রিহেন্সিভ কিছু কায়দা তারা বের করেছেন যেগুলো বৃহৎ নয় বটে এবং এগুলো মুস্তাকিল কিন্তু তার আন্ডারেও হয়তো সংশ্লিষ্ট আরো কিছু থাকে আমরা সে বিষয়গুলো প্রিয় দর্শক আপনাদের সাথে আলোচনা করব তবে এখন উদাহরণ হিসাবে দু শুধু আমরা পেশ করব যেমন এই যে একটা একটা গবেষণা অন্য আরেকটা গবেষণা দ্বারা ইসলামের সারিয়ার মধ্যে রহিত হবে না এটার উদাহরণ হচ্ছে যেমন একজন ব্যক্তি তিনি গবেষণা করে একটা সারিয়ার রুলিংস তিনি কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে দিলেন কিন্তু দেখা গেল যে ঠিক এই রুলিংস এর ক্ষেত্রে আরেকজন ব্যক্তি গবেষণা করার পরে এই ব্যক্তির সাথে ইজতেহারটা ফাইনাল হবে ইনার জন্য কি ওনারটা বাধ্যতামূলক বা ওনার জন্য কি ইনারটা বাধ্যতামূলক প্রিয় দর্শক সেটা নয় কারণ প্রত্যেকেই নিজ নিজ ইজতেহার দ্বারা আমল করবে কারণ অন্যের ইজতেহার এসে তার ইজতেহাদকে রহিত করবে না যতক্ষণ না তিনি নিজে নিজের থেকে কনভিনসড হন নিজের থেকে বুঝেন যে না তার আগের ইজতেহারটা ভুল ছিল তার আগ পর্যন্ত তিনি যতক্ষণ না মানে এইভাবে নিজের আগের ভুলটা ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার ইজতেহারটা ভ্যালিড থাকবে এবং তিনি সে ইজতেহাদ অনুযায়ী আমল করবেন তাহলে এক ব্যক্তির ইজতেহাদ অন্য ব্যক্তির ইজতেহাদের উপর এটা বাধ্যতামূলকভাবে আরোপ করা যাবে না এবং তাকে বাধ্য করা যাবে না যে না তোমার ইজতেহাদ এটা বাদ দাও তুমি আরেকজনেরটা নাও বিশেষ করে যখন ব্যক্তি ইজতেহাদের জন্য যোগ্য হবে ব্যক্তি গবেষণার জন্য যোগ্য হবে আজকাল তো অবশ্য অনেকেই দেখা যায় যারা কোনো যোগ্যতা ছাড়াই ইসলামের বিভিন্ন ব্যাপারে কথা বলেন তবে যে দর্শক আমরা আশা করব যে যদি কেউ গবেষণায় আগাতে চান ইসলামের বিভিন্ন বিষয়ে তাহলে শরীরে বাধা নেই কিন্তু যোগ্যতা ছাড়া এখানে কোনো গবেষণা করা যাবে না আপনাকে যোগ্যতা নিয়েই এই ফিল্ডে আসতে হবে এই ফিল্ড সবার জন্য ওপেন অতএব যোগ্যতা নিয়ে আসলে কেউ কোনো বাধা দেবে না কিন্তু যোগ্যতা ছাড়া এই ফিল্ডে পা যাবে না দর্শক এ ব্যাপারে আমরা আর অনেক কথা বলব ইনশাল্লাহ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে আমরা যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসবো খুবই তাড়াতাড়ি আশা করছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসলাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে হুসেন্লাহ খান মাদানীদুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजेर इतिबृत्ति विश्वमयर क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंगे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 प्रति शुक्रवार बुधवार रत नटाय पुनः सम्प्रचार सकाल साढ़े सतटए बांगलेश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 দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে আমাদের আজকের আলোচনার পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনার নীতিমালার উপর এবং ইসলামী আইনার নীতিমালার যে প্রকারভেদগুলো আছে আমরা সেটার কিছু উদাহরণ পেশ করছিলাম তৃতীয় যে প্রকারটা সেটা আমরা বলেছি যে এটা কমন অথবা জেনারেল ম্যাগজিনস হিসাবে কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন এবং তার একটা উদাহরণ আমরা দিয়েছি আলা ইস্তেহাদুল্লাহ ইসতেহাদ দ্বিতীয় আরেকটা উদাহরণ হচ্ছে এই আর তসার রুফ এটা করা যাবে যদি উদাহরণ আমরা পরে পাবো ইনশাল্লাহ কিন্তু এটা একটা ইসলামী নীতি যে প্রশাসক বৃন্দের পক্ষ থেকে প্রজাদের ব্যাপারে নতুন কোনো জিনিস যদি কার্যকর করতে চান তাহলে দেখতে হবে শরিয়ার কোন মাসলাহাত সেখানে আছে কিনা যে মাসলাটা সেখানে আছে ইসলাম সেটাকে সমর্থন করছে কিনা যদি করে তাহলেই সেই বিধানটা মুসলিম সমাজে কার্যকর হবে অন্যথায় নয় এটা হচ্ছে একটা ইসলামিক নীতি এই নীতিটাও আমরা দেখছি যে এটা একটা কমন নীতি এবং এটা বড় কোনো নীতিমালার মধ্যে বা কায়দা কোবরার মধ্যে পড়ছে না অথবা এটা কায়দা কোবর আন্ডারেও নয় তাহলে এই হচ্ছে কিছু উদাহরণ যা তৃতীয় প্রকারের উদাহরণ হিসাবে আমরা পেশ করেছি চতুর্থ হচ্ছে ক্ষুদ্র কিছু নীতি আছে বা নীতিমালা আছে যেগুলোকে আরবিতে বলা হয় দওয়াবেত আর ইংরেজিতে বলা হয় কন্ট্রোলার তার মানে হচ্ছে এই নীতিমালাগুলো মূলত ফেখের খুবই ক্ষুদ্র একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ এই নীতিমালাগুলো ফেখের বা ইসলামী আইনের খুবই ক্ষুদ্র একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে তাকে বলা হচ্ছে কন্ট্রোলার অথবা আব দাবেত মানে বাংলায় আমরা আসলে নিয়মই বলবো। বা নীতিমালাই বলবো কিন্তু আমরা এখানে নাম দেব ক্ষুদ্র নীতি অথবা ক্ষুদ্র নীতিমালা তাহলে বৃহৎ নীতিমালা এবং অধীনস্থ ছোট্ট নীতিমালা তারপরে সাধারণ নীতিমালা এবং চতুর্থ হচ্ছে ক্ষুদ্র নীতিমালা তাহলে এই চার প্রকার নীতিমালার আলোচনা আমরা ইনশাল্লাহ আমাদের এই সিরিজ আলোচনার মধ্যে আমরা সন্নিবেশিত করবো প্রিয় আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থেকে এই নীতিমালাগুলো বোঝার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আমরা এ পর্যায়ে এই যে নীতিমালাগুলোর কথা আমরা বললাম বিভিন্ন প্রকার নীতিমালা এখানে আমরা পেশ করেছি তার মধ্যে এই নীতিমালাগুলো থেকে আমরা পাচ্ছি আমরা কি নিজেরা বসে বসে বানাচ্ছি অথবা কোনো ব্যক্তি বানিয়েছেন এর উৎসটা কোথায় সে আলোচনাটা অত্যন্ত জরুরি কারণ যে কোনো নীতির উৎসটা জানা থাকলে উৎসর যে মর্যাদা নীতির সে মর্যাদা হবে যেখান থেকে এই নীতিগুলো তৈরি করা হচ্ছে অথবা যে উৎসের উপর ভিত্তি করে নীতিমালাগুলো তৈরি করা হচ্ছে সেই উৎস যদি সর্বজন গ্রাহ্য হয় তাহলে নীতিমালাগুলো সর্বজন গ্রাহ্য হবে সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে যে ইসলামী আইনের নীতিমালাগুলোর উৎস হচ্ছে আসলে মূলত কোরআন এবং সুন্না অতএব এই নীতিমালাগুলো কোরআন সুন্না যেরকম সমাদৃত সম্মানিত এই নীতিমালা প্রতিও আমাদের যেহেতু কোরআন সন্ন্যার আলোকে সেটা করা হয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে হবে। আস্থা রাখতে প্রথম কথা হচ্ছে যে আমরা মধ্যে দেখি অনেকগুলো আয়াত যেটা নীতিমালার মতো এসেছে তাহলে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যে নীতিমালাগুলো আমরা পাই সেটাকে দুভাগে ভাগ করতে পারি এক এটা সরাসরি নীতিমালা কোরআন এর আয়াতটা বা আয়াতের অংশটা সরাসরি নীতিমালা হাদিসটা সরাসরি নীতিমালা তাহলে এখানে দলিল নিজেই নীতিমালা যেহেতু কোরআন এবং হচ্ছে তার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করছি বেশ কয়েকটি আয়াত আমরা আল কোরআনে লক্ষ্য করি যেমন নাজমের মধ্যে আল্লাহ তালা বলছেন ও ইল্লা ইনসান এটা একটা নীতি যে মানুষ যা চেষ্টা চরিত্র করে করেছে তার জন্য সেটাই আছে এর বাইরে আর কিছু নেই মানুষ যা চেষ্টা করেছে সেটাই তার জন্য বরাদ্দ তার বাইরে কিছু অন্যের চেষ্টা থেকে সে কিছু পাবে তাহলে এটাই হলো একটা নীতিমালা আরেকটা নীতিমালা সোড়া আলমাইদার এক নম্বর আয়তে বিল বেল তোমরা চুক্তি পূর্ণ করো তাহলে পূর্ণ করা যেখানে কোনো চুক্তি করা হবে সেটাকে পূর্ণ করতে হবে এটা হলো সেই বিধান এবং নির্দেশ অতএবুত এটাও একটা নীতি ইসলামের নীতি ইসলামে আইনের একটা নীতি এরপরে আমরা বলতে পারি আয়াত তোমরা নিজেদের মধ্যে বাতিলপন্থায় সম্পদ গ্রাস করোনা আত্মসাত করো না তাহলে বাতিলপন্থায় কোনো সম্পদ আত্মসাত করা যাবে না এটা আর একটা নীতি বাতিলপন্থায় মুসলিমরা পরস্পরের মধ্যে কারো কোনো সম্পদ আত্মসাত করতে পারবে না এটা আরেকটা নীতি সুরালার দুশো আঠাশ নম্বর অর্থাৎ স্ত্রীদের জন্য সেরকম অধিকার সাব্যস্ত হবে থাকবে ন্যায়সঙ্গত ভাবে যে অধিকার স্বামীদের জন্য তাদের উপর ছিল অর্থাৎ স্ত্রীদের উপর স্বামীদের যে অধিকার ঠিক তেমনি স্ত্রীদের পক্ষে স্বামীদের উপরও সেরকম অধিকার থাকবে আরেকটা আয়াত আমরা দেখি এরকম সেটি হচ্ছে আল্লাহ তালা বেচা কেনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন তাহলে আলবাই ওর হালাল ওর রিবা হারাম মানে কথাটা এরকমই যে বেচা কেনা হচ্ছে হালাম এবং সুদ হচ্ছে হারাম তাহলে এগুলো এক একটা ছোটো ছোট আয়াত বা আয়াতের অংশ কিন্তু এগুলো হচ্ছে এক একটা লিগাল ম্যাক্সিমের মতো এগুলো হচ্ছে ইসলামিক আইনি নীতিমালার অত্যন্ত মৌলিক কিছু বিষয় কায়েত ফেকিয়া যার ভিত্তিতে আসলে সারিয়াতের অনেকগুলো রোলিংস সাব্যস্ত হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোরআনের অনেকগুলো আয়াত দেমসেলস তারা হচ্ছে অ্যাজিফ দেয়ার লিগাল ম্যাক্সিমস এবং সেগুলো ইসলামী আইনের নীতিমালার মতোই ফোকাহাদের কাছে জরিসদের কাছে বা মুসলমানদের কাছে প্রতিবাহ হয় আচ্ছা কিছু নীতিমালা আমরা কোরআন থেকে ডিরাইভ করি ইস্তেমবাদ করি অর্থাৎ কোরআনের আয়াতটাকে সরাসরি আমরা নীতিমালা হিসাবে অভিহিত করব না তবে এখান থেকে নীতিমালা তৈরি করা হয় কোরআনের সে আয়াতের অর্থকে বুঝে অর্থকে হৃদয়ঙ্গম করে তার অর্থের ভিত্তিতে একটা ছোট্ট এক্সপ্রেশন বা এবারতের মধ্য দিয়ে টেক্সটের মধ্য দিয়ে একটা কায়দা তৈরি করা হয় যেটা পক্ষে আয়াত থাকে এটা হচ্ছে দ্বিতীয় প্রকার নীতিমালা যা সরাসরি কোরআন আয়াত নয় তবে কোরআনের আয়াতের আলোকে এই নীতিমালাটা গ্রহণ করা হয়েছে এর একটা উদাহরণ দেওয়া যাক দর্শক এর মধ্যে যেমন আলমাশাক্তায়ীবুতাই সির এই যে একটা বৃহৎ কায়দা বৃহৎ নীতি কথা আমরা বারবার বলেছি এটি কোরআনের একাধিক আয়াত থেকে এবং সন্ন্যার অনেকগুলো হাদিস থেকে এটিকে ইস্তেমবাদ করা হয়েছে একটা টেক্সট আকারে কোরআন আয়াতগুলো কি কোন কষ্ট এবং কোন তিনি যেখানে নিয়েছেন ইউরিদ্লাহ বিকমল ইউসরা ইউরিদ বিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তোমাদের জন্য কঠোরতা চান না এরকম অনেকগুলো আয়াত এটা সুরাল একশো চুরাশি নম্বর আয়াত এবং এরকম আরো অনেকগুলো আয়াত কিন্তু আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম তাহলে দেখা গেলো যে আলমাশাক্কাত তেজলিবুত তেসির কষ্টের কারণে সহজতা আসে এই যে নীতিটা এই নীতিটা এটা কোরআনের আয়াতের উপর ভিত্তি করেই রচনা করা হয়েছে সুতরাং এগুলো কোরআনিক নীতি আমরা বলতে পারি দ্বিতীয় হচ্ছে সন্না সরাসরি সন্ন্যার কিছু টেক্সট আছে যে টেক্সটগুলো ম্যাকজিম হিসাবে অথবা ইসলামী আইনের নীতি হিসাবে আমাদের কাছে সমাদৃত হচ্ছে মুসলিম সমাজ বা ইসলামেশ্বরিয়ার মধ্যে নীতি হিসেবে বিবেচিত হচ্ছে এর মধ্যে এক নম্বর হচ্ছে আলখারাজু বিদ্যমান আল খারু বিদ্যমান ইমাম তিন মেদি এটা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন আদিস্টা হাসান উন শাহি শেখ আলবানী অবশ্যইটাকে হাসান বলেছেন যাই হোক আল খারু বিদ্যমান এটা একটা কায়দা এরপর আরেকটা কায়দা হচ্ছে আলবাইনাতু আলে মুদাঈ ওয়ামু আলে মুদা আলাই অর্থাৎ প্রমাণ দিতে হবে যে দাবিদার যে কোনো কিছু দাবি করছে এবং যার উপর দাবি করা হচ্ছে অর্থাৎ যিনি এই দাবিটাকে অস্বীকার করছেন তিনি কিন্তু সেখানে প্রমাণ দিতে বাধ্য নন তিনি কসম করবেন ইয়ামিন মানে হচ্ছে কসম প্রিয় দর্শক এ বিষয়ে আমরা আরও আলোচনা করব। আজকের পর্বের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসছি এই জন্যে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ইনশাল্লাহ বিষয়গুলোর সাথে আমরা সম্পর্ক রাখবো এবং দেখবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল ব্যাংকোট আটচল্লিশ বার্মিংহাম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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা